কালকে খোদ বাড়ানোর বিষয় ছিল একটা হাদিস যে হাদিস আপনারা অনেকে পড়েছেন যে সাত ধরনের লোককে আল্লাহ তালা কেমন দিন সায়া দেবেন যেদিন আল্লাহ নিজের আরো সে সায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে প্রথম কোন গোষ্ঠী ইমামুন আদেন তারা হচ্ছেন যারা ইমাম আদ ইনসাফ কায়েমকারী ইমাম ইনসাফ কায়েমকারী নেতা ইনসাফ কায়েমকারী দায়িত্বশীল এটা ইমাম বলতে শুধু নামাদের ইমামতি নয় মানুষের নেতৃত্ব দানকারী যে কোনো অবস্থানে আপনি অবস্থান করেন তো বড় রাষ্ট্রের জন্য রাষ্ট্র পরিচালক যারা থাকবে রাষ্ট্রের নেতৃবর্গ যারা থাকবে আর রাষ্ট্রের নেতৃবর্গের কি অবস্থা আজকে মুসলিমার কেমন ইনসাপ কায়েম করে গোটা রাষ্ট্র বে ইনসাপ কায়মের জন্য অস্থির হয়ে গেছে এরপরে শুধু রাষ্ট্রের নেতৃবর্গ নয় একটা ডিস্ট্রিক্টের হেড যিনি আছেন ডিসি থানার যিনি দায়িত্বশীল আছেন এলাকা যিনি ইউনিয়নের চেয়ারম্যান আছেন মেম্বার আসেন তিনিও একটা দায়িত্বশীল তিনি তার এলাকায় ইনসাফ কায়ন করবেন এক জায়গায় গম বেশি দেবেন আরেক জায়গায় কমাই দিবেন নিজের জ্ঞাতি গোষ্ঠীরা বেশি বেশি করে চাকরি দিবেন বাকিদেরকে দেবেন না এগুলো করে তো বেশি আমাদের লোকেরা নাকি কম করে খুব বেশি করে তাই না এগুলাই করে এইগুলো করার জন্য তো ক্ষমতা তো এগুলো এমন কি আপনি একটা ছোট্ট অফিস চালান আপনি ম্যানেজার ইনচার্জ সেখানে যদি কাের মধ্যে ইনসাফ কায়ে করেন তাহলে আল্লাহ আপনাকে আরোশ নিচে সায়া দান করবেন আপনার যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে ইনসাপ কায়েম করবেন আরোশো নিচে জাগা হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে শাহুন নাসা এ বাদাতিল্লাহ দুই নম্বর হচ্ছে ওই যুবক যুবতী আমাদের ইয়াং ছেলেমেয়ে গুলো যারা বড় হয়েছে যৌবন কাল কৈশোর এবং যৌবন আল্লাহর এ বাদতে সময় কাটিয়ে বড় হয়েছে তাদের মর্তব্য আল্লাহর কাছে অনেক বেশি আমরা অনেকে যারা মুরব্বী আসি ছোট আমরা প্র্যাকটিসিং হতে পারিনি আসি আমাদের মধ্যে তা আমরা ছেলে মেয়েগুলোকে যদি এই লাইনে নিয়ে আসতে পারি তারা যদি এইভাবে আল্লাহর আসন ছায়া পায় জান্নাতি হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে দিয়ে আমাদের জন্য সুপারিশ করাই ফেলতে পারেন তো তাদেরকে এইভাবে আমরা আল্লাহর যে বাদত যুবক ছেলেমেয়েরা যুবতীরা যখন দিনদার হয়ে যায় কাছে বড় আল্লাহ তিন নম্বর হচ্ছেন যে একটা লোক তা অন্তর মসজিদের সঙ্গে একেবারে বাঁধা থাকে তার মানে সদর পড়ে গেল অপেক্ষাতে কখন জোহর হবে আমি মসজিদে হাজির হয়ে যাবো আগে আগে আসবো টাইমলি আসবো জমা ছাড়া পড়বো না জামাজ নামাজ পড়লেই তার কাছে কষ্ট শুরু হয়ে যায় জহর পড়েছে আবার কখন আসরে আসবো আসর থেকে মাগরীব মাগরীব থেকে আবার কখন এসায় আসবো শুধু মসজিদের সময়টা কাটানো তার কাছে এত ভালো লাগে হ্যাঁ আল্লাহ তালার কাছে হাজিরা দেওয়া মসজিদে আসা মসজিদের সঙ্গে বাহাবা বাজারে ঘোরা সানডে মার্কেটে ঘোরাঘুরি করা গ্রোসারি সবাই বসে ঘন্টা দুই তিন গল্প গুজব করে গিয়ে চকল খুরি করা এগুলো কিচ্ছু ভালো লাগে না ভালো লাগে মসজিদ নামাজ পড়তে আবার কেউ কেউ বললেন মসজিদে ভালো লাগে কারণ গল্প করা যায় ওই ভালো না ওইটা আবার খারাপ জিনিস আজকে কোন আসরের আমি দেখি যে দুই তিন ভাই একমুরব্বি ভালো করে চেনি লোকালি নাম বলবো না আপনার চিন্তা করেন না এত জোরে জোরে কথা বলছে আমি শুনত প্রতি কষ্ট হয়ে গেল তো গেলাম কাছে গিয়ে বলে এতক্ষণ কি করলেন সে দুই তিনজন আসলেন ওনারা বেশ লজ্জিত হয়ে গেলেন কিন্তু একজন বেশি লজ্জিত হলেন না তিনি মনে হয় একটু গ্রহণ করতে কষ্ট হয়ে গেল এই এত কথা বলে করছে ইবাদত করছে কোরআন করছে এতো কত বড় কবিরা গুণা কত নিষেধাদিসে এসেছে মসজিদে আসবে আল্লাহর এইভাবে নামাজটাকে মনোযোগ দিয়ে পড়ার জন্য মসজিদের সঙ্গে যার দিনটা এরকম গাথা থাকে বাঁধা থাকে সজিদের মোহাব্বতের কারণে আল্লাহ করে এত খুশো খুশি লাগিয়ে ওনাকে দেখলে মহাব্বত আসে ওনার মতো নামাজ পড়তে মনে যায় অমুকে এত সুন্দর করে কোরআন তেলাবাদ করেন তার তেলাবাত শুনতে এত ভালো লাগে তার আমল এত ভালো তার আখলা কত ভালো হ্যাঁ তার এই যে একজন মহব্বতটা অত্যন্ত দামি জিনিস আবার মহব্বত কয়েকদিন ছিল আবার একদিন একটা তর্ক বিতর্ক লাগিয়ে মহব্বত শেষ হয়ে গেছে ওইটা না যে করছিল আবার যখন কারণে আলাদা হয়ে গেছে দুইজন দুই দেশে চলে গেছে তখনও মহব্বত নিয়ে আলাদা হয়েছে কোন ঘৃণা সৃষ্টি হয় নাই ঝগড়া হয় নাই একজন চেহারা দেখতে পারি না এরকম হয় নাই এই অবস্থায় যদি দুজন মারা যায় তাহলে তারা দুইজন আল্লাহর আরো সঙ্গে সায়া পাবে কি যদি মহব্বতটা এত অল্প সময়ের হয়েছে একবারই দেখা হয়েছে তার দিনই বিষয়গুলো দেখি আমার এত ভালো লেগেছে আর দেখা কোনদিন হয়নি দুই তিন মিনিট দেখা হয়েছে আমি তাকে মহাব্বত করেছি তিনি আমাকে মহব্বুত করেছেন এরপরে দুইজন দুই দেশে চলে গেছি আর কোনদিন দেখা হয়নি মরে গেছি এই মহাব্বতের কারণে আল্লাহ আমাদের এরপরে হচ্ছে ওই লোক যাকে একজন সুন্দরী প্রভাব প্রতিপত্তিশালী একজন মহিলা তাকে অফার দিয়েছে গুণা করার জন্য তার সাথে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি একজন পুরুষের জন্য একজন সুন্দরী এবং খুব সোশ্যাল স্ট্যাটাস ভেরি হাই এরকম লোভনীয় জায়গার থেকে যখন অফার আসে তখন বলা আমি আল্লাহকে ভয় করি আমাকে মাফ করো সালামের মতো এইরকম করতে পারা আল্লাহর কাছে এত পছন্দ জিনিস আল্লাহ তালা তাকে আরো শুনি সে দান করবে এটা হলো পুরুষকে অফার করা হয়েছে যদি কোনো মহিলার কাছে এরকম অফার আসে এবং সেই অফারকে তিনি প্রত্যাখ্যান করেন আল্লাহর ভয়ে তাহলে তার জন্য মহিলার জন্য একই সুসংবাদ রয়েছে এরপরে তারা ছয় নম্বর হচ্ছে এমনভাবে সদকা করলো এত গোপনে এত এখলাসের সাথে কাউকে জানতেই দিল না কি দিয়েছে বাম হাত জানলো না ডান হাত কত দিয়েছে হাতের কি জানার সুযোগ হয় জানাই কি না জানায় কি এক দান জান আর এক হাত জানেন এটার অর্থ কি আর এদের তো চোখ নাই হাতের কথাটা হলো এই যে তিনি এত সাথে এতেন আল্লাহকে খুশি করার জন্য অন্য কোন উদ্দেশ্য নয় এইটা আল্লাহ তালার কাছে তার এত পছন্দ হয়েছে এই দানকে যে তিনি আর শুনি সে সাহেব হলেন এই প্রসঙ্গে ক্ষতি গতকালকে তিনি বলেছেন একজন মায়ের একজাম্পল দিয়েছেন যে আল্লাহর আস্তে দান করার মধ্যে বা কাউকে দান করার মধ্যে নিজের স্বার্থকে ত্যাগ করার মধ্যে যে মা এসারা দিলাম একদিন তিনি তখন ঘরে আসছিলেন আল্লাহ নবীকে তিনি বলেন মা এসা দেখেন না মা এসা বলেন হে আল্লাহ নবী আজকে একটা ঘটনা আমি দেখলাম আমি এটা ভুলতে পারছি না আমার হৃদয়ে আস দাগ কেটেছে কি একজন মহিলা এসেছিলেন সঙ্গে দুটো মেয়ে নিয়ে এসেছিলেন ছোট বাচ্চা খুব অভুক্ত খুদায় মেয়েটা এবং মায়ের জাম শেষ আমাকে বললেন কিছু খাবার আছে দেবেন বাচ্চা বলেন উপাস আছে আমার ঘরে তিনটা খেজুর ছিল তিনটাই দিয়ে দিলাম আর কিছু ছিল না মহিলা দুইটা খেজুর দুইটা বাচ্চাকে দিলেন তারা সঙ্গে সঙ্গে গলাধকরণ করে ফেললো খেয়ে ফেললো তিন নম্বরটা মহিলা মুখে দিবেন হয় ঢুকিয়েছেন বা ঢুকাবে এই সময় দু মেয়ে বললাম আমাকে দাও আমাকে দাও তাদের তো প্যাট ভরে নাই একটা খেজুরে কি হয় মা মুক্তিকে বের করে আনলেন অথবা মুখে ঢুকালেন না এই খেজুরটাকে দুই টুকরা করে দুই বাচ্চাকে দিয়ে দিলেন আমি তার মহিলা তো কত খুদায় কষ্ট হচ্ছে দুটো দিয়ে দান তখন রসুল্লাহ সাল্লাম মা আয়সাকে বলেন আয়েশা তুমি কি জানো মহিলার এই কাজকে আল্লাহ তালা কত পছন্দ করেছেন আল্লাহ তালা তার জন্য জাহান নামকে হারাম করে দিয়েছেন কি কষ্ট পাচ্ছে শত শত লোক মরে যাওয়ার অপবস্থা হয়ে যাচ্ছে এই সময় যদি আমরা বেশি করে দান খরচ করতে পারতাম শীতের কাপড় দিতে পারতাম কতই না ভালো হতো আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার এটা বের করে দিন শেষটা হচ্ছে ওরা আল্লাহ করে পানি পরতে থাকলো আল্লাহর কথা মনে পড়লো অর্থ কি যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কত সুন্দর স্বাস্থ্য দিয়েছেন কত টাকা পয়সা দিয়েছেন বিদেশে এসেছি গাড়ি হয়েছে বাড়ি হয়েছে সুন্দর সংসার দিয়েছেন স্বামী দিয়েছেন আমি তো অনেক গুণা করলাম এই কথা মনে করে চোখ দিয়ে পানি পড়ে গেল আমি কি আল্লাহর শোক আদায় করেছি আমি কি আল্লাহর হক আদায় করেছি যদি এরকম কোন সময় চোখে পানি চলে আসে তাহলে তাকে আল্লাহ তালা আরো নিশ্চয় করবে তিনি বলেছেন যে চোখ দিয়ে পানি গড়িয়ে মাটির মধ্যে জমিনের মধ্যে পড়েছে এই চোখকে আল্লাহ তালা জাহার্নাম থেকে হারাম করে দিবেন যে দুটো ফোটা আল্লাহর কাছে অত্যন্ত মহব্বতের ফোটা চোখ আল্লাহর ভয়ে চোখের পানির ফোটা আর শহীদের রক্ত যখন ফোটা হয়ে মাটিতে পড়ে তখন এই ছিল কালকের খোদবার সারমরম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত গুণাবলীগুলোর যতগুলো সম্ভব আমর করার জন্য টফিক দান করবে